সমাধানোর পল বে বেশ সালামুক রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ ওসলাত রসুলহিলিমি ওসাহী সদরিহানিমান সমস্ত প্রশংসা আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হৃদায়ত দান করেছেন আকাশ জমিনে যা কিছু আছে আল্লাহুল আলমিন তা সৃষ্টি করেছেন আমাদের উপকারের উদ্দেশ্যে সালাত এবং সালাম নাজিল হকিল রসুল সাল্লাহ আলি সাল্লামের ওপর যিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রদত্ত বিধান নিয়ে এসে মানুষকে সঠিক পদ দেখিয়েছেন আমাদের তাফসির হবে সুরায় সাবা থেকে এই সুরা মক্কী সুরা আর এই সুরার বিষয়বস্তু যেমন মক্কী সুরাগুলির বিষয়বস্তু আল্লাহ আল্লাহপাকের একত্ব এবং তৌহিদ আল্লাহর একত্র সম্পর্কে যেসব সংশয় সন্দেহ তাদের সেগুলি নিরসন করা আখেরাত পরকাল সম্পর্কে সে যেহেতু তারা গাফেল ছিল বা অবিশ্বাসী ছিল মরে গেলে শেষ হয়ে গেল পরকাল সম্পর্কে যে সব সংশয় সন্দেহ তাদের সেগুলিকে দূর করা আর রসুল উল্লাহামকে তারা রসুল মানতে রাজি ছিল না কোরআনকে আল্লাহর কিতাব মানতে রাজি ছিল না সুতরাং এই বিষয়গুলিকে স্পষ্ট করা এই ক্ষেত্রে উপদোষমূলক কিছু ঘটনা বলি এই সুরাই সৎ লোকদের ঘটনা বলি আল্লাহ ফকরব্বুল আলমিন এ কথা শিখাতে চেয়েছেন মানব জাতিকে যে প্রভাবশালী হলেই বেশি পয়সার মালিক হলেই আর নেতৃত্বের অধিকারী হলেই যে আল্লা পরকালকে অস্বীকার করে দিতে হবে এমনটা নয় দাউদ সোলেমানকে আমি আল্লাহ অনেক কিছুই দিয়েছিলাম যা তোমাদের দি নি তারপরে তারা আল্লাহ পাকবুল আলমিনের কৃতজ্ঞবান্দা ছিলেন তারা পক্ষান্তরে সাবাবাসীরা যারা তোমাদের মতো অবাধ্য হয়েছিল আর এত সুখ শান্তি তাদেরকে দিয়েছিলাম তারপরে যখন অবাধ্য হয়েছিল আর তারা ফিরে আসেনি তব করে আল্লাহর দিকে আল্লাহদ্দিনের দিকে তখন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম तर घटना बल उपन्यासे परिणत ही सूतरा तुमरा एन रास्ता नहीं ना कोा नेाउद सोलेमान रास्ता नेहम्मद्लम रास्ता ने पापिस्टर रास्ता नहीं शबाबी मत तुम्हारा ध्वसम शुरू करी तफसर मोहन आल्ला इर्साद कर आलहमदुल्ल समस्त प्रशंसाफमाओ महफिल आकाश और जमिने जा सबकि मालिक एकम्र ওয়ালাহুল হ্যামদফিল আখের আর পরকালে একমাত্র সমস্ত প্রশংসা তার শুধু পরকালের সাথে আল্লাহ কেন খাস করলেনি আয়ত এই জন্যই যে পরকলে আল্লাহ ছাড়া কারও প্রশংসা গণগান বিশ্বাসীও করবে না আর অবিশ্বাসী কাফের মুনাফেকও করবে না তখন তারা স্পষ্ট বুঝতে পারবে যে হাই ভুল করেছি আল্লাহ ছাড়া অন্যকে ধরে অথবা পেট পূজা করে আর নাস্তিক হয়ে বড়ই ভুল করেছে নাস্তিকও তখন আল্লাহর গণগান করবে কিন্তু আর সংশোধনের রাস্তা নেই পক্ষণ ধরে দুনিয়াতে অনেকের প্রশংসা গুণগান চলছে অমোক রাজার প্রশংসা অমক রাষ্ট্রনেতার প্রশংসা অমক ধনাঢ়্যের প্রশংসা দুনিয়ার মধ্যে এক নম্বরে এখন আছে হিসাব প্রশংসা অনেক হচ্ছে অহওয়াল হাকিমুল খাব আল্লাহ বড় প্রজ্ঞাবান এবং তিনি সূক্ষ্ম খবর রাখেন এ আলম আল জুফিল আর্দ পৃথিবীতে যা কিছু প্রবেশ করে অলা জামানে দাখালা ভূমিতে জমিনে যা কিছু ঢুকে তাও আল্লাহ জানেন অমায় আখরোজ মিনহা আর জমিন থেকে যা কিছু উদ্গত হয় বের হয় তাও আল্লাহ জানেন মিনাস সামা আকাশ থেকে যা নেমে আসে তাও আল্লাহ জানেন অমাই আরো জফ ফিহা যা আকাশে উঠে তাও আল্লাহ জানেন ওহওয়ার রাহিমুল গাফুর তিনি হচ্ছেন বড় দয়াবান আর বড়ই মার্জনাকারী এখন এই বিষয়গুলি সম্পর্কে চিন্তা করেন জমিতে যা প্রবেশ করে তাও আল্লাহ জানেন কি প্রবেশ করে বৃষ্টি বর্ষণ হলে পানি জমিনে যায় মাটির ভিতরে যায় এছাড়া মানুষ মারা যায় তখন মাটিতে দাফন করেন কে দাফন হইলো কোথায় দাফন হলো অনেক সময় আত্মীয়স্বজন জানতি পারল না কিন্তু আল্লাহ সব জানছেন যে কোথায় কে মরেছে কোথায় কোন মাটিতে কোন পানিতে ডুবলো কোথায় ধ্বংস হইলো আল্লাহ জানছেন কোথায় হারালো যা মাটিতে ঢুকে এছাড়াও বহু জিনিস বীজ বীজ বলতে পারেন কোন গাছের বীজ কোথায় পড়লো পাখি খেয়ে পড়েছিল না মানুষ কোথাও ছিটিয়েছিল না মানুষের কাছ থেকে অনিচ্ছাকৃত পড়েছিল এই বীজ যে এই গাছ বেরিয়েছে আপনি জানেন আপনার বাড়ির উঠানে আঙিনাতে গাছ জন্মাচ্ছে খবরই রাখেন না যে এই বীজ কোথা থেকে আসলে আর কীভাবে এই গাছ জন্মালো আল্লাহ জানেন যা জমিন থেকে বেরো হয় উদ্গত হয়ে আসছে আল্লাহ জানেন কোনটা উদ্গত হবে কোনটা হবে না তারপরে যা বেরিয়ে আসবে পৃথিবী যখন ধ্বংস হবে আর আল্লাহ আল্লাপাক বিচার দিবস কায়েম করবেন বেরিয়ে আসবে আল্লাহ জানেন কে কোথেকে বেরিয়ে আসবে আর কি অবস্থায় বেরিয়ে আসবে অমায়ানজুলে মিনাসাম আকাশ থেকে নেমে আসে আল্লাহ পাকি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় আর আকাশ থেকে অসংখ্য ফেরিস্তা আসেন দুনিয়ার খোঁজ খবর এবং মানুষের রিপোর্ট লিখার জন্য আসেন ফেরিস্তারা আবার আল্লাহ পাকের ওহি আসে আসমান থেকে জিবির আলী ইসলাম নিয়ে আসেন মালাকুল মত নেমেমা আসে পৃথিবীতে মানুষের আত্মাহরণ করার জন্য যখন যার সম্পর্কে আল্লাহ নির্দেশ হয় ইত্যাদি যা ওপরে যায় মানুষের আমল যায় ভালো কর্ম মন্দ কর্ম ওপর দিকে যাচ্ছে ওকাল আল্লা দিনা কাফারু আর কাফেররা বলে থাকে লাতি না সাত আমাদের কাছে কখনো কিয়ামত আসবে না মরে যাব শেষ আর কিয়ামত আবার পুনরুত্থান কি ওই সব বিশ্বাসই নয় হ্যাঁ আমার রবের কসম করে বলছি লুম অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আসবে আল্লাহৃশ্য সম্পর্কে একমাত্র জ্ঞানী লুবিস আকাশে এবং জমিনে কোনো অনপরিমান বস্তুও আল্লাহর অগচরে থাকতে পারে না আল্লাহ পাক থেকে লুকায়িত থাকতে পারেনা অন পরিমাণ যা চোখে আমরা দেখতে পারি না এই চোখ দিয়ে দেখা যায় না কিন্তু আল্লাহ থেকে তা ওয়ালা লুকায়িতা আকবর এর চাইতে বড় হইলেও সব কিছুই আল্লাহ জানেন শুধু জানেন না আল্লাহ রিখেও রেখেছেন ইল্লাফি কিতাবে মবিন আল্লাহ পাকের সুস্পষ্ট কিতাব লহে মাহফুজে রয়েছে সুরক্ষিত ফলকে সব কিছুই নির্ধারিত রয়েছে একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী কীট পতঙ্গ কখন আসবে পৃথিবীতে কখন যাবে কি অবস্থায় যাবে সব লিখা আছে শুধু মানুষের তকদির লিখা নেই পৃথিবীর সব কিছুরই তক লেখা আছে আল্লাহ পাক বলছেন লিয়াজা আমিরুস আলি হা যাতে করে আল্লাপাক সৎকর্মশীল ইমানদারকে এবং ভালো আমলকারীদেরকে উত্তম বদলা দেন উল্লায় কাল ফেরাত করিম যারা ইমানদার এবং সৎকর্মশীল তাদের জন্য আল্লাহর মার্জনা রয়েছে এবং সম্মানজনক রিজিক রয়েছে পক্ষান্তরে যারা আমার আয়াত সম্পর্কে ব্যর্থ করতে চাইবে হারিয়ে দিতে চাইবে আল্লাহর দিনকে হারিয়ে দেবো দিন ইসলামকে উঠতে দেব না আল্লাহর উদ্দেশ্যকে ব্যর্থ করে দেব। আল্লাহ বলছেন ওলা এ কাল আজ আবজিন আলিম তাদের জন্যই বড়ো যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে বড়োই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তাদের জন্য ওয়ার আল্লা হুয়াল হাক আল্লাহাক বলছেন কিছু জ্ঞানী মানুষ আছে যারা সত্যকে উদ্ঘাটন করতে পারে ওয়ার আল্জিনা অলম আর ওই লোকেরা দেখে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে ওই কিতাবের যা তোমার উপর নাজল হয়েছে তোমার রবের পক্ষ থেকে কি দেখে হুয়াল হাক সেটাকে সত্য দেখে সত্য মনে করে বুঝতে পারে ওয়াহদি এলা আজিজিল হামিদ এবং এই কিতাব যে তোমাকে দেওয়া হয়েছে এই যে বিধান দেওয়া হয়েছে সেটা যিনি মহাপরাক্রান্ত আল্লাহ যিনি প্রশংসিত আলহামিদ তার রাস্তার দিকে দিক নির্দেশনা দিক পরকাল সম্পর্কে আল্লাহা বলছেন ওয়াকাল্লা জিনা কাফারু কাফেররা আরও বলতো হালনা দু লুকুম আল্লাহ আরে জানো এক লোকের কথা মোহাম্মদের কথা শুনেছ মোহাম্মদ কি বলছে তোমাদের কি এই সব সংবাদ শোনাচ্ছে ইদা মুজেক কুল্লা মুবাজ্জাক তোমরা যখন মরে গিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে তোমাদের গোস্ত শেষ হাডি শেষ সব শেষ হয়ে যাবে লাফি ইনকাকুম নাকি তোমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করা হবে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন যে তারা আরও বলতো আফতারা আল আল্লাহ বা আমিহি জিন্দা ই মোহাম্মদ হয় আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে আম্বেহি জিন্না অথবা সে উন্মাদ আসলে পাগল হয়ে গেছে पागलामी सब कथा बारा बिना हम मिथ्या रचना सुस्त मस्तिष्क जो थे तिथ्या रचना कर मिथ्या कथा काफिर मुशरेक नबीसलम सम्पर्क केल्लाह बल्लाजी फेरा बरम जारा परकाले विश्वी नई फिल आजाबी और द्वला अलील बारा कठोर शस्ती रे सुदूर गुमराही रे अनेक दूर पथभ्रष्ट चले ग जार फिर आसार सूज सुविधा तरा पाए শয়তান তাদেরকে একেবারে গ্রাসি করে ফেলেছে আল্লাহ বলছেন আফালাম ইয়ারও এলামা বেইনা এ দিহিম অমা খালফহম তারা কি দেখে না চিন্তা করে ওই সব বিষয়গুলি নিয়ে যা তাদের সামনে রয়েছে তাদের পিছনে রয়েছে মিনাসওয়াল আর্দ আকাশের দিকে সামনের আকাশ পিছনের আকাশ সামনের জমিন পিছনের জমিন তারা কি দেখে না ইন নশা নক্সেফ বেহমুল আর্দ আমি আল্লাহ সর্বশক্তিমান আমি চাইলে তাদেরকে জমির সাথে ধসিয়ে দিতাম তাদের ভূমিতে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিতাম আউ নুসকে তালেম কেসাফাম মিনাসা মায় আর আমি চাইলে আকাশ থেকে শাস্তির কোন টুকরো বা আকাশের কিছু অংশ ভেঙে তাদের মাথার উপর ফেলে দিতাম আর দিয়ে ধ্বংস করিয়ে দিতাম একটা নক্ষত্র গ্রহ যদি পৃথিবীর ওপর পড়ে যায় সারা পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে আল্লাহাক বলছে ইন্নাফিজা আলিক্লাকুল্লা আবদিম মনিম নিশ্চয়ই এতে শিক্ষণীয় বিষয় রয়েছে প্রত্যেক আল্লাহ অভিমুখী বান্দার জন্য এতে থেকে শিক্ষা নিতে পারবে কে যে আল্লাহ অভিমুখী আল্লাহর একত্র বিশ্বাস করে সে শিক্ষা নিবে আর যে বলবে আল্লাহ নেই প্রাকৃতিক প্রাকৃতিক তার জন্য কোনো শিক্ষা নেই আল্লাপাক তারপরে দাউদ আলি ইসালাম এবং সালেমান আলি ইসলামের কথা এখানে বর্ণনা করেছেন সংক্ষেপে আমি দাউদ আলী সালামকে আমার অনুগ্রহ দিয়েছিলাম আর পাহাড়কে পর্বতমালাকে বলেছিলাম তোমরাও তসবিহ করো আল্লাহর গুনগান করা দাউদ আলি ইসলাম জবুর পড়তেন আশেপাশের আল্লাহ পাকের সৃষ্টি পাহাড় পর্বতী হোক আর জমিন হোক এগুলিকে আল্লাপ তোমরাও তসবি করো আল্লাপাকের যে রাজগার করো ওয়ের এবং বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসবো আমি আপনারা দেখছেন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 घनी आज रे दस टुन सम्प्रचार सकाल नीच टी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 कथाजे इम विकवर्ती अनुष्ठान সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমাদের আলোচনা চলছিল নম্বর যে চলছিলামের কথা বর্ণনা করেছেন এই ঘটনা দিয়ে আল্লাহাক কাফের মুশ্রেকদেরকে জানাতে চেয়েছেন যে দেখো বড় নেতৃত্ব পেয়েও আর বড় বড় আল্লাহাকের এমন অনুগ্রহ পেয়েছিল এমন ক্ষমতা পেয়েছিল যে ক্ষমতা কেউ পাইনি তার পরেও তারা পাকের সুক্রিয় আদায় করেছে আল্লাপাকের সৎ কর্মশীল বান্দা তারা ছিল দুনিয়াতেও সম্মানিত হয়েছে পরকালেও তারা সম্মানিত হবে মহান আল্লাহ বলছেন যে দাউদ আলী সালামের জন্য লোহাকে অত্যন্ত নরম করে দিয়েছিলাম লোহা এমনি হাতে ধরলে মোমের মতো গলে যেত যেইভাবে ইচ্ছা কাদা দিয়ে যেমন যা ইচ্ছা বানাবেন বানান আপনি ওই তিনি বানাতেন আর তাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আনে এম আল সাবে গাতিন হে দাউদ তুমি মাপের বর্ম তৈরি কর। সাবেঘাত মানে পূর্ণ পূর্ণমাপের এমন বর্ম তৈরি কর যাতে করে শরীরকে রণক্ষেত্রে ঢাকতে পারে আর ছোটো করে যদি তৈরি করো তাহলে গোটা শরীর ঢাকবে না শরীর না ঢাকলে তাহলে আঘাত করে দেবে শত্রুপক্ষ শরীরের ওপর ওয়াকাদদের ফি এবং হে দাউদ তুমি কড়া সমূহ সঠিকভাবে সংযুক্ত করো বর্ম যে লোহার বর্ম তৈরি হবে তার কড়া দাউদ আলি সালামের আগে তৈরি হইতো না দাউদ আল ইসালাম কড়া তৈরি করলেন লাগানো হবে সেটা যেন একেবারে ঠিকভাবে সংযুক্ত হয় যদি একটু ফাক থেকে যায় কড়াগড়ি লাগলো এসে কিন্তু ফাঁক থেকে গেল তাহলে আঘাত হইতে পারে ওখানে আল্লাহফাক রব্বুল আলমিন তারপরে বলছেন যে ওয়া আমালুসলে এর সাথে সাথে নেক আমল করতে থাকো ভালো কাজ করতে থাকো ইনি বিমা তামলোনো বেশির তোমরা যা কিছু করো আমি সব কিছু দেখি তারপরে সোলেমান আলী ইসলামের কথা আল্লাহ বলছেন বিশাল রাজত্ব আল্লাহ দিয়েছেন তাকে মানুষের ওপর শুধু না পশু পাখির ওপর বাতাসের ওপর জিনের ওপর তারপরে তো আল্লাহ পাখি ভুলে যায়নি অহংকার তাদের অন্তরে আসেনি আর তোমরা কি পেয়ে গেছো এই নেতৃত্বেই আল্লাহ পরকাল ভুলে গেছ আল্লাহ বলছেন ওয়ালে সোলাইমান আর রিহা গদুহা শাহরুন ও শাহরুণ আর আমি সোলেমান আলি ইসাল্লামের অনুগত করে দিয়েছিলাম বাতাসকে গদু মহাসাধারণ সকালবেলা এক মাসের পথ বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যেত বাতাসের ওপর সিংহাসন নিয়ে বসে যেতেন বাতাস নিয়ে যেত কোনো এরোপ্লেন নেই আল্লাহ ফখরবুল আলমিন বাতাসকে তার জন্য এরোপ্লেন বানিয়ে দিয়েছিলেন সকালবেলা এক মাসের দূরত্ব পায়ে হেঁটে গেলে ওডের পিঠে চেপে গেলে এক মাস লাগ সকালবেলা এক মাসের পথ ভ্রমণ করে তিনি একা না সাথী সঙ্গীদেরকে নিয়ে আর সৈন্যদেরকে নিয়ে চললেন রাবাহা শাহরুন বৈকালবেলা এক মাসের পথ অতিক্রম করতেন সামদেশ থেকে সকালবেলা চলে আসতেন আফগানিস্তান পর্যন্ত প্যালিস্টাইন থেকে বেরিয়ে আফগানিস্তান পর্যন্ত পৌঁছে দিতেন তা সির কার্গুন লিখেছেন আবার বিকেলবেলা চলে গেলেন আফগানিস্তান থেকে যখন ইচ্ছা যেখানে চলে গেলেন আল্লাহকেবার ও আসালনাহু আইন আল কিতরি আর আমি তার জন্য প্রবাহিত করেছিলাম গলি তো তামার ঝর্ণা তামাকে গলাবার জন্য কত মেহনত করতে হয় মানুষকে কিন্তু সুলেমান আলহিসের জন্য তামাকে শুধু গলিয়ে দেননি গলি তো তামার ঝর্ণা দিয়েছিলেন তাকে আর তা দিয়ে যা ইচ্ছা অনেকে ছিল যারা তার সামনে আল্লাহর অনুমতি ক্রমে কাজ করত মেহনতের কাজ করত অমাইয়া শেখ মিনহুম আন আমরেন আল্লাপাক বলছেন আমার নির্দেশ থেকে জিনদের কেউ যদি বিমুখ হয় বক্রপথ অবলম্বন করে নজির হুমিন আজাবসাই তাহলে তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি আসাদন করাবো এই আয়াত স্পষ্ট করে যে জিনদের জন্যও জান্নাত জাহান্নাম রয়েছে যেমন জিনদের জন্য এবাদতবন্দিকে রয়েছে আল্লাহ পাখের আদেশ নিষেধ পালন করা মানুষের মতো তেমনই শেষ পরিণামে প্রতিফল জগতে আখেরাতে জিনদের জন্য সৎকর্মশীল হলে জান্নাত রয়েছে আয়েস আরাম রয়েছে আর অসৎ জিনের জন্য কাফের বিদ্রোহীর জন্য মুশ্রেকের জন্য যে এই জিনেরা আল্লাফাকা সোলেমানের স্বার্থে মা আসাও যা সালেমান আলি সাল্লাম চাইতেন বানাত এ গলি তো তামার ঝর্না ওখান থেকে তামা ওঠেন এ যা ইচ্ছা তাই বানাইতো এই জিনেরা মি মাহারি বা প্রাসাদ মেহরাব মেহরাব আজকাল মসজিদের সামনে খান যেখানে এমাম সাহেব দাঁড়ায় ওটাকে মেহেরাবলা হচ্ছে কিন্তু মেহরাম মানে হচ্ছে প্রসাদ অতামা সিলা আর ভাস্কর্য কিন্তু দিন ইসলামে মূর্তি বানানো নিষেধ করা হয়েছে বরং কোথাও যদি কারো ছবি থাকে সেটাকে নিশ্চিন্ন করে দিতে বলা হয়েছে রসুল্লাহ যাও গিয়ে দেখো মদ্দিনার যে কোনো জায়গায় কোনো যদি ছবি পাও প্রতিমূর্তি পাও তাহলে নিশ্চিন্ন করে দাও মুছে ফেলো ওয়ালাহ কবরান মুসরফান ইল্লা সাউাই আর যদি কোনো উঁচা কবর দেখো এটাই ফিতনার কারণ হবে কবর মাজার পূজা শুরু হবে ভবিষ্যৎ বাণীরাসলামের ইল্লাহ সাউাই তাহ তাহলে কবরকে একেবারে সমতল করে দাও বেশি উঁচা করে রাখবে না সুতরাং এই কবর পাকা করা কবর বেশি উঁচা করা কবরের ফুল চড়ানো কবরের পর চাদর চড়ানো এগুলি শির্কের কারণ হয়েছে নবীলাম আবাধ্যতার জন্য মুসলিম সমাজে এই শির্ক শুরু হয়েছে ওয়া জেফানিন জাফনাতুনের বহু বছন এবং বড় বড় পাত্র কাল জবাব ফাউজের মতো হাউজের মতো বড় বড় বিশাল পাত্র বানাত এই জিনেরা অকদরীন রাসিয়াত আর হাড়ি এমন হাড়ি যে স্থাপিত নড়ানো যাবে না বড় বড়ো হাঁড়ি আল্লাপাক বলছেন তারপরে এ মালু আল আাউদ আকরা হে দাউদ পরিবার তোমরা শুক্রিয়া জ্ঞাপনে তোমরা কর্ম করো এই আয়াত স্পষ্ট করে যে আল্লাপাকের শুক্রিয়া শুধু মৌখিক নয় মন্ত্র আমল দ্বারা কর্ম দ্বারা শুক্রিয়া প্রকাশ করতে হবে অন্তরে যে আপনি আল্লাহর নিয়ামতের শ্রদ্ধাশীল আল্লাহর নিয়ামতের কদর করেন এটা প্রকাশ করবেন কথার দ্বারা আলহামদুলিল্লাহ পাকের দান যখনই একটা টাকা আসলো বলে আলহামদুলিল্লাহ নয় যে টাকাটা নিয়ম এইরকম নয় আলহামদুলিল্লাহ আল্লা পাকে শুকরিয়া আদি করবেন যে কোনো নিয়ামত ছেলেমেয়ে হইল আলহামদুলিল্লাহ পাকের দান পীর বাবার দান নয় আলহামদুলিল্লাহ মুখেও বলবেন কাজেও বলবেন অন্তরে বলবেন আল্লাহ নিয়ামতের শ্রদ্ধাশীল হবেন আর বাস্তবায়ন করবেন যে সত্যি আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করেন তাই আল্লাহর ফরোজ আদায় করছেন হারাম নাজাজ থেকে বেঁচে থাকছেন শুক্রিয়ার আমল আল্লাহ করতে বলেছেন এ মালু আল্লা কালিউলি এ বাদিয়া শকুর আল্লাহ বলছেন আমার শুকুরগুজার বান্দাদের সংখ্যা খুব কম দেখেন পৃথিবীতে সর্বযুগে শত লোকের সংখ্যা কম অসৎ লোকের সংখ্যা বেশি পাপীদের সংখ্যা বেশি আল্লাহফাক বলছেন এই সোলাইমান আলী সালাম এত শক্তিশালী বাদশাহ এত শ্রেষ্ঠ নবী তারপরেও তার মত হয়েছে তাহলে বোঝা গেল যে প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে ফালাম্মা কাজাইন আলি হিল যখন আমি সোলাইমান আলী সাল্লামের মতের সিদ্ধান্ত করে দিলাম ফয়সালা করে দিলাম মা দাল্লাহম আলা মৌতিহী তার মত সম্পর্কে কেউ জানতে পারলো না তিনি এবাদতবন্দি করেছেন লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থেকেই গেছেন কাজ কিছু বাইতুল মোকদ্দাসের বাকি আছে জিনদের দিয়ে নিতে হবে জিনেরা যদি জানতে পারে যে সলেমান আলী সালামের মত হয়ে গেছে তো পালিয়ে যাবে কাজ অসম্পূর্ণ থেকে যাবে তাই আল্লাহ ফাকরাব বলে আলমিন জানতে দিলেন না এটা একটা দিক ছিল আর একটা দিক ছিল যে জিনেরাও দাবি করত আর জিন ভক্ত ওঝারা ও কবিরাজরাও দাবি করত যে জিনেরা গায়েব জানে গরু হারিয়ে গেছে চুরি হয়ে গেছে কোনখানে কে নিয়ে গেছে ছেলে হারিয়ে গেছে কবিরাজ বলতে পারবে ওঝা বলতে পারবে এসব সিরকি কুফুরি আঁকিদা ছিল गुलसर बकिदा दूर करार् आल्ला प्रमाण कर दिलेंख कने कार मैं छह मास कयास जिन मेहनत क्या कर जानते सोलेमान दाड़ी आसले मारा गेद पर एक मुहूर्तर जो तारा क्ज कर दीना साथे सा पाली जित आल्लाह जो सोलेमान मत सम्पर्कोचुन इल्ला दाब आर्थ তবে এই জমিনের ওই পোকা কোনো কোনো তাফশ্রীকারগণ বলেছেন আর কেউ কে বলছে যে ঘুম যে লাঠিতে ঘুম লাগে এ ঘুনের পোকা তা করল মিন্স আতাহু তার লাঠিকে খেয়ে যাচ্ছিলো সোলেমা আলাইসালাম যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে এবাদত করছিলেন সেই লাঠিকে খেয়ে ফেললো ঘুনে ফালাম্মা খাররা অথবা ওই পোকাতে ফালাম্মা খার্্রাহ তারপরে যখন লাঠিটা ভেঙে পড়ে গেলেন সোলেমা আলাইসাল্লাম তাবাইয়া তিল জিন তখন জিন উদ্ঘাটন করতে পারলো জানতে পারলো জারি সুলেমান তো অনেক আগে মরে গেছে ঘুম লেগেছে মানে বেশ কিছু সময় আগেই মারা গেছেন আল্লাহ কানুয়ালামেরা জানতে পারলো জিনেরদেরও বিশ্বাস হলো যে আমরা গায়েব জানি না আর জিন ভক্তদেরও এই ভ্রান্ত ধারণা দূর হলো যে জিন গায়েব জান জিনেরা যদি গায়েব অদৃশ্য জানতো মা আল সুফিল আজাবিল মোহিন তাহলে এইরকম লাঞ্ছনাকর কষ্টের শাস্তিতে আর এই কাজে তারা লেগে থাকতো না তারপরে আল্লাপাখের রাবুল আলমিন সাবা জাতির কথা উল্লেখ করেছেন অনগত আল্লাহ আল্লাপাকের বান্দা যারা তাদের দৃষ্টান্ত পেশ করেন আল্লাহ কীভাবে দুনিয়াতেও সম্মানিত করেছেন আর আখেরাতেও সম্মানিত করবেন তার নজির হচ্ছে দাউদ সোলেমান সালাম। আর যারা সুখ পেয়ে আল্লাহর নিয়ামতকে পাপের কাজে ব্যবহার করেছে আল্লাহর নিয়ামতের সুখ্রে আদায় করেনি আল্লাহর দিন মেনে চলেনি দাতা আল্লাহ আর সিরকুফুরি করা শুরু করল প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ এ প্রাকৃতিক ব্যাপার আমার বিদ্যা বুদ্ধির ফসল আমি খুব বিচক্ষণ নেতা তাই এত বড় মর্যাদা পেয়েছি ইত্যাদি যখন শুরু করলো আল্লাহ পরকাল সম্পর্কে গাফিল হয়ে গেল তখন আল্লাহ পাকে নিয়ে আমত ছিনে নিলেন আর এর দৃষ্টান্ত হচ্ছে সাবা এলাকার লোকেরা সাবা হামান বর্তমান যে ইমান রয়েছে সৌদি আরব দক্ষিণে এই এলাকায় প্রাচীন যুগে এমন এক জাতি বাস করত যেই জাতিকে আল্লাহ ফেকর অফুরন্ত নিয়ামত দিয়েছিল নিয়ামত ব্যবসা বাণিজ্য ব্যবসার জন্য আল্লাহ রাস্তা সুগম করে দিত ভারত থেকে ব্যবসা এই সাবা পর্যন্ত প্রাচীন যুগে এমন হয়ে আর সেখান থেকে আবার সামদেশ প্যালিস্টাইন পর্যন্ত আর ওখান থেকে তখন আবার তাদের ব্যবসায় সামগ্রী ইউরোপ পশ্চিমা দেশে যাচ্ছে রোম দেশে যাচ্ছে এই বিশাল ব্যবসা বরং এই ব্যবসা চীন পর্যন্ত তাদের ছড়িয়েছিল মানুষ সুখী হয় ব্যবসা বাণিজ্যে আর সুখী হয় চাষ আবাদে এই নিয়ামত আল্লাহ দিয়েছিলেন বাগান আর বাগান তাদের শহরের দুই দিকে বাগান আল্লাহ ফাকর বলে উল্লেখ করেছেন আমাদের সময় শেষ হয়েছে সুতরাং এখানে আমাদের আলোচনা শেষ করছি ইনশা আল্লাহতালা বাকি তফসির পরে হবে আর যারা পথ থেকে আল্লাহ রাখেন سعدي وهنائي फिल्टार कर पानी विशुद्ध पवित्र कुरने अनेक बार अर्थात तुम्हारा नामज दओ जी सम्प के विशुद्ध कर बर्तमान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 रविवार सन्ध्या सातटाय पुन सम्प्रचार सकाल एगारोटांगे पीट टी बांगलाय